إذاعة البيان تقدم ترجمة صوتية باللغة البنغالية لكلمة الشيخ المجاهد أبي محمد العدناني الشامي حفظه الله وهي بعنوان قل للذين كفروا ستغلبون البايان ريديو پوريبشون كور شيخ المجاهد شيخ أبي محمد العدناني الشامي ربكتب جارشيرو نام كافر درك بولدين. তোমরা পরাভূত হবে এর অহমত হিসেবে প্রেরণ করা হয়েছে قد كان لكم آيَةٌ في فئتين التقت فئه تقاتل في سبيل الله واخرى كافره يرونهم مثليهم راي العين والله يؤيد بنصره من يشاء ان في ذلك لعبره للابصار وتপর الله تعالی বলেন কাফিরদেরকে বলে এবং যাহার নামে তোমাদের জমায়েত করা হবে সেটা কতই না নিকৃষ্ট স্থান নিশ্চয়ই দুটো দলের মোকাবেলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফেরদের এরা স্বচ্চক্ষে তাদেরকে দ্বিগুণ দেখছিল আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের দ্বারা শক্তিদান করেন এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য হে ক্রুসেডার হে রাফিদারা হে ধর্মনিরপেক্ষ মূর্তাদরা হে ইয়াহুদ এবং কুফ্ফাররা তোমাদের যত খুশি মুসলিমদের বিরুদ্ধে একে অপরের সাথে জোটবদ্ধ হও একত্রিত হও পাগলের মতো হুমরি খেয়ে পড়ো ষড়যন্ত্র করো ফন্দি আঁটো আর সৈন্য সমাবেশ করো নিশ্চয়ই তোমরা পরাভূত হবে এবং যাহান নামে তোমাদের সমবেত করা হবে হে ক্রুসেডাররা তোমরা পরাভূত হবে হে রাফিদারা তোমরা পরাভূত হবে হে মোর্তাদরা তোমরা পরাভূত হবে হে ইয়াহুদ তোমরা অপরাভূত হবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি এটাই আল্লাহর প্রতিষ্ঠিত পন্থা ছিল যেমনটা হয়েছিল ফেরাউনের অনুসারী এবং নুহ ও হুদ আলাহালামের সম্প্রদায়ের লোকদের প্রতি তোমরা পরাভূত হবে যেমনটা হয়েছিল বদর আল আহজাব এবং খাইবারের তোমরা পরাজিত হবে যেমন আল এবং কাদিসের ন্যায় পরাজিত হবে পরাজিত হবে হিত্তিন এবং আইন জালুতের ন্যায় হে কুফফার তোমরা সবাই একত্রে পরাজিত হবে ভুলে যেও না আর রাক্কা আল ফাইলুজা এবং মুসুল বেশিদিন আগের কথা নয় আর তাদমুর কিংবা আর রামা দিও হে রাশিয়া আল্লাচ্ছায় তুমি পরাজিত হবে হে আমেরিকা তুমি পরাজিত হবে তোমরা নিজেদের নিজেদের সেনাবাহিনীদের এবং তোমাদের মিত্রদের জাহান নামের জন্য প্রস্তুত করো আর কতই না ভয়াবহ বাসস্থান সেটি আমেরিকা মনে করে তা মুজাহিদ্দিনদের উপর প্রভাবশালী হবে কতই না ঘৃণ্য আমেরিকা এবং তার মিত্ররা হে আমেরিকা চেনে রাখো আজকের দাওলাতুল ইসলাম তোমরা যেমনটা চিন্তা বা প্রত্যাশা করেছিলে সেরকম নয় এর সত্যবাদী নেতা আর সৈনিকগণ আল্লাহকে প্রধান্বিত করে অন্য কাউকে সন্তুষ্ট করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা তার ক্ষমাশীলতা এবং তারই সন্তুষ্টি ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না এই কারণে তারা কখনোই এই দিনের ব্যাপারে আপো সফা করেন না তারা তাদের রবের পরিবর্তে আর কাউকে ভয় করেন না তারা তার সাহায্য প্রার্থনা করেন তাকেই ডাকেন তারই কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং তারই উপর ভরসা করেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তারা তার প্রতি তার সাহায্যের ব্যাপারে সুনিশ্চিত এই কারণে তারা মূর্তি সমূহের প্রতি অবিশ্বাস করেছেন তথাকথিত চিহ্নসমূহ উলামা এবং তাত্ত্বিকদের পরস্পর বিরোধী বক্তব্য সময়কে কোনো গুরুত্ব না দিয়ে দেয়ালে মেরেছেন তারা জনপ্রিয়তার স্বার্থে নিজেদের দিনের ব্যাপারে কোনো আপোষ করেননি কারণ জনপ্রিয়তা হল সমুদ্রে ভাসমান ফেনার মতো সেই কারণে দৌলতুল ইসলাম একটি পরিষ্কার পথ ধরে এক শুভ্র লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে যে পথ দৌলতুল ইসলামের নেতাগণ নিজেদের লাশ আর কঙ্কাল দ্বারা অঙ্কন করেছেন তারা তাদের রক্ত দ্বারা এই পথকে আলোকিত করেছেন আল্লাহর ইচ্ছায় তাদের পরবর্তীরাও তা থেকে বিচ্ছুত হবেন না যখন কেউ দাউলাতুল ইসলামের সারিতে যোগদান করেন তিনি সেই আলো দ্বারাই আকৃষ্ট তিনি এমন এক মানহাজ এর উপর দৃঢ়পথ থাকেন যা দাউলাতুল ইসলামের নেতাগণ নিবিড় অনুসরণ করে গেছেন এবং এর সৈনিকগণ হৃদয়তা বহন করেন অতপর এই মানহাজ এমন এক নিরাপত্তার বেষ্টনী হয়ে দাঁড়িয়েছে যে এই মহান মানহাজের ত্রুটিপূর্ণ কেউ দাউলাতুল ইসলামের নেতৃত্ব গ্রহণ করার প্রচেষ্টা করলে দাউলাতুল ইসলামের সৈনিকগণ তাকে প্রত্যাখ্যান করবেন তাকে পরিত্যাগ করবেন এবং তিনি যেই হন না কেন তাকে প্রতিস্থাপন করবেন চেনে রাখো হে আমেরিকা দাউলাতুল ইসলামের ঝান্ডাকে এখন বহন করছে এক নতুন প্রজন্ম আল্লাহর ইচ্ছা পরবর্তী প্রজন্ম সমহতা অনুসরণ করবে হে আমেরিকা এমন কিছু সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের কষ্ট দেয় কারণ দাউলাতুল ইসলাম আজ আল্লাহর ইচ্ছায় পূর্বের যে কোনো সময় চেয়ে অধিক শক্তিশালী তা শক্তিশালী অবস্থান থেকে অধিক শক্তিশালী অবস্থানের দিকে অগ্রসর হয়ে চলেছে এবং সকল প্রশংসার লার অন্যদিকে আমেরিকা এবং এর মিত্ররা আজ পূর্বের যে কোনো সময়ের চেয়ে অধিক দুর্বল তা দুর্বল থেকে দুর্বলতার পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে নিশ্চয়ই আমেরিকা আজ দুর্বল আর ক্ষমতাহীন নিজের দুর্বলতা এবং ক্ষমতাহীনতা দরুন সে অস্ট্রেলিয়ার কাছে দলতুল ইসলামের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করছে সে তুরস্ক আর রাশিয়ার কাছে ভিক্ষা চাচ্ছে তারা ইরানকে শান্ত করার চেষ্টা করছে যে কোনো আপত্তি ছাড়াই স্বীকার করছে যে সে শয়তানের সাথে মিত্রতা করতেও প্রস্তুত অতপর শুনো ও বুঝে না হয় আমেরিকা মুজাহিদিনগন্দের সাথে তোমাদের এই যুদ্ধের প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা শক্তি অর্জন করছি এবং তুমি দুর্বল হচ্ছ আল্লাহর ইচ্ছায় আমাদের পরিকল্পনা মাফিকই যুদ্ধ চলছে আমরা তোমাকে খোরাসান আর ইরাকের দুটি যুদ্ধে টেনে এনেছিলাম যার দরুন তুমি ভিয়েতনামের যন্ত্রণা ভুলে গেছো এই হচ্ছে তৃতীয় যুদ্ধ যা স্বামী বিস্তৃত হচ্ছে আল্লাহর ইচ্ছায় এখানেই তোমার সমাপ্তি ধ্বংস আর বিলীন হওয়া যদি তোমরা সর্বনিম্ন ক্ষতি চাও তাহলে তোমাদের অবশ্যই জিজিয়া প্রদান করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে তা সত্ত্বেও বোকা খচর ওবামা ভেবেছিল শক্তি তাদের গোলাম দালাল আর সাহদের ব্যবহার করে এই যুদ্ধের ইতি টানা তার ক্ষমতাদিন তাই সে এই যুদ্ধকে দীর্ঘায়িত করল যেমনটা আমরা চেয়েছিলাম তার উচিত ছিল দ্রুত পদক্ষেপ নেওয়া আর সমাধান খোঁজার চেষ্টায় কালক্ষেপণ না করা এই বোকা স্থল অভিযানকে সর্বশেষ পথ হিসেবে নিয়েছে সে সর্বদা ব্যর্থই হবে কারণ এখন আর কোনো সমাধান নেই তোমরা অতি শীঘ্রই স্থলে আসবে কোনো সন্দেহই নেই সেখানে তোমার ধ্বংস আর সমাপ্তি হবে অতঃর ওবামা আমেরিকার জন্য রাফিদা ভার নুরির মতে এক উদাহরণ হবে আমেরিকা যতদিন তার ধ্বংসাবশেষ নিয়ে টিকে থাকবে ততদিন পর্যন্ত ওবামাকে অভিশাপ দিয়ে যাবে হ্যাঁ আমেরিকা তুমি আশ্চর্য হবে আজকের দাউলাতুল ইসলাম তোমার অনুমান ও প্রত্যাশার বিপরীত হ্যাঁ আমেরিকা তুমি পরাজিত হবে এবং ব্যাপক দুর্দশা করবে এর সর্বোত্তম উদাহরণ হচ্ছে বেজি আল আনবার তাদমুর ও আল খায়ের আমেরিকা তার সকল শক্তি ব্যবহার করেছে বেজি দখল করার আর এর তেল শোধনাঘারকে রক্ষা করার জন্য আট মাসের অবিরত তীব্র যুদ্ধের পর তারা পরাজিত হয়েছে এবং অপমানের সহিত বহিষ্কৃত হয়েছে তারা অহংকারের সাথে মিথ্যাচার করল এবং দজন খান একবার বেইজি দখল করার দাবি করল কিন্তু আমেরিকা বেইজিতে অপদস্থ হয়েছে এবং এর তেল শোধনাঘারকে রক্ষা করতে অক্ষম হয়েছে আল্লাহর রহমতে আমরা আমেরিকা এবং এর মিত্রদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের শক্তি দ্বারা বেইজি দখল করেছি আমেরিকা দাবি করেছে যে দালতুল ইসলাম দুর্বল হয়ে গেছে রক্ষণাত্মক হয়ে গেছে বিস্তার লাভ করতে অক্ষম হয়ে গেছে পলায়ন করেছে এবং নিজেকে গুটিয়ে নিচ্ছে তারপর আল্লাহ আমাদের আর রামাদি দান করার মাধ্যমে রহমত করেছেন এবং আমেরিকার অনিচ্ছা সত্ত্বেও আমরা তা দখল করেছি আমরা বিস্তার লাভ করেছে। এর দ্বারা আমেরিকার মিথ্যাচার এখন চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার আমেরিকার অপরাজিত হওয়ার গৌরব আজ চূর্ণ বিচ্ছন্ন হয়েছে এর ক্ষমতাহীনতা এবং দুর্বলতা এখন পরিষ্কার আজ মুজাহিদিনের বিরুদ্ধে আমেরিকা যে সর্বোচ্চ বিজয় অর্জন করতে সক্ষম তাহলে মুজাহিদিনগণকে এখানে ওখানে একটি ছোট এলাকা বা গ্রাম থেকে বের করে দেয়া অথবা একজন মুসলিমকে হত্যা করা আমেরিকা শেখ আবুল মোহতাজ আল কোরাইশি রাহমাল্লাহকে হত্যা করে আনন্দ আর দাম্বিকতা প্রকাশ করতে হুমরিখে পড়েছে একে এক বিশাল বিজয় হিসেবে বিশ্বাস করে সে নিজেকে প্রতারিত করছে আল্লাহ আপনার উপর রহম করুন হে আবুল মোহতাজ আপনি মুসলিমদের মধ্যে থেকে একজন পুরুষ ছিলেন আমরা তার উচ্চ প্রশংসা করিনি না আমি তার উচ্চ প্রশংসা করব। কারণ আমরা মনে করি তিনি মরেননি কারণ তিনি এক নতুন প্রজন্মকে গড়ে তুলেছেন এবং রেখে গেছেন অনেক সাহসী পুরুষ যাদের দ্বারা আমেরিকা তার ধ্বংসের প্রহর গুনছে আমি তাকে উচ্চ প্রশংসিত করব না কারণ তিনি তাই লাভ করেছেন যা তিনি আকাঙ্ক্ষা করেছিলেন তিনি নিহত হয়েছেন যখন নিজের ওয়াদা পরিবর্তন না করে নিহত হওয়াই ছিল এই পৃথিবীতে তার একমাত্র আকাঙ্ক্ষা তার শেষ দিনগুলোতে শাহাদাতের জন্য তার দোয়া কেবল বৃদ্ধি পেয়েছিল বরং তার কাছের লোকেরা বলেছেন শেষ দিনগুলোতে তিনি নিরাপত্তার ব্যাপারে বেশি মনোযোগ দিতেন না যেন তিনি বুঝতে পেরেছিলেন তার সময় আসন্ন তিনি হতাশা অতৃপ্তি দুশ্চিন্তা দুর্বলতা বা চরম ক্লান্তির কারণে তার মৃত্যুর আশা করেননি বা এর জন্য আল্লাহর কাছে দোয়া করেননি বরং তা ছিল তার রবের সাথে সাক্ষাতের আকুল আকাঙ্ক্ষার এবং তার পূর্ববর্তীদের মধ্য থেকে যারা একই পথের অনুসারী ছিলেন তাদের সাথে সামিল হওয়ার ধরুন আমি তার উচ্চ প্রশংসা করব না কারণ আমেরিকা এবং এর মিত্ররা তার মৃত্যুতে আনন্দিত হয়েছে এবং তাদের দালাল আর কুকুরগুলো উল্লাসিত হয়েছে তারা মুসলিমদের মধ্য থেকে একজন লোকের নিহত হতে আনন্দিত আর উল্লাসিত হয়েছে যার পৃথিবীতে একমাত্র স্বপ্ন ছিল আল্লাহ রাহি নিহত হওয়া আবুল মুতাজ রাহিমউল্লাহ তার ধূসর রঙের দাড়ি ধরে টেনে টেনে বলতেন আল্লাহর কসম তুমি রক্তরঞ্জিত হবে আল্লাহর কসম তুমি রক্তেরঞ্জিত হবে আল্লাহ তার দয় সারা দিয়েছেন আর তার ওয়াদাকে বাস্তবিত করেছেন আমি তার দাড়িকে রক্তেরঞ্জিত দেখেছি অতবার কেনই বা আমি তার উচ্চ প্রশংসা করব। আমি তার উচ্চ প্রশংসা করব না যদি চোখ ও শ্রুতে ভরে যায় প্রাণ প্রিয় মহামুল্য আবুল মুক্তাজের বিয়োগে ভারাক্রান্ত হয় তাহলে হৃদয় সময় এখন দুঃখ সইতে সইতে অভ্যস্ত হয়ে গেছে আর তাই তারা আর উদ্বিগ্ন হয় না এই হৃদয় দুঃখ দ্বারা আঘাতপ্রাপ্ত হতে হতে এক তীরের স্তরে আচ্ছাদিত হয়ে গেছে এরপর এখন যখনই কোনো তীর আমাকে আঘাত করে তা পুরাতন তীরে লেগে ভেঙে যায় কষ্ট এখন আর আমার কাছে কিছুই না তাই আমি আর তাদের ব্যাপারে দুশ্চিন্তা করি না কারণ উদ্বিগ্ন হওয়া আমাকে লাভবান করে না আমি আবুল মোহতাজকে উচ্চ প্রশংসিত করব না তার বদলে আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তাকে জীবিত অবস্থায় শহীদদের সারিতে সামিল করেন এবং তাকে জান্নাতে সিদ্দিকিন ও আম্বিয়াগণের সাথী বানিয়ে দেন তারপর আমাদেরকেও যেন এই পথে দৃঢ় রাখেন আমাদের হিসনুল খিতাম দান করেন এবং আমাদেরকে যেন আরো কঠিনতর শাহাদাতের আস্বাদন করান অতপর আনন্দিত হও না হে আমেরিকা তুমি তোমার এবং তোমার ক্রুসেডার মিত্র বাহিনী সমুখে সমবেত করতে থাকবে যতক্ষণ না তুমি দাবিকে যুদ্ধক্ষেত্রে অবতরণ করো যেখানে তুমি ধ্বংস আর পরাজিত হবে এই হল আল্লাহর ওয়াদা নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা পূরণে ব্যর্থ হন না আবু হুরায়রা রাদি আল্লাহু আনহুম বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহাম বলেন কে আমার ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আল আমাক বা দাবিকে অবতরণ করে তারপর আল মাদিনা থেকে সে সময় পৃথিবীর সর্বোত্তম লোকদের একটি সেনাবাহিনী তাদের দিকে অগ্রসর হবে যখন তারা সারিবদ্ধ হবে তখন রোমানরা বলবে আমাদেরকে ছেড়ে দাও যাতে আমরা ওই সব লোকদের সাথে যুদ্ধ করতে পারি যারা আমাদের কিছু সংখ্যক লোককে কৃতদাস বানিয়েছে মুসলিমরা তখন বলবে না আল্লাহর কসম আমরা আমাদের ভাইদের তোমাদের কাছে ত্যাগ করব না তারপর তারা তাদের সাথে যুদ্ধ করবে তাদের এক তৃতীয়াংশ পলায়ন করবে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না তাদের এক তৃতীয়াংশ নিহত হবে যারা আল্লাহ নিকর সর্বোত্তম সোহাদা এবং তাদের এক তৃতীয়াংশ রোমানদের পরাজিত করবে তারা এরপর কখনো আর ফিতনায় পতিত হবে না এরপর তারা কনস্ট্যান্টিনোপোল যা বর্তমান ইস্তাম্বুল দখল করবে হ্যাঁ এই হলো আল্লাহর ওয়াদা হে ক্রুসেডাররা তোমরা ভূমিতে অবশ্যই নেমে আসবে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি হে মূর্তা বিশ্বাসঘাতক আল্লাঞ্ছনার দলসমূহ হে আবর্জনা তোমাদের উদ্দেশ্যে বলছি এখনও কি তোমাদের সময় হয়নি বছরের পর বছর এরাকে তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সময়প্রাপ্ত শিক্ষা থেকে কি তোমরা লাভবান হওনি অতঃপর শুনে নাও হে ফ্রন্ট হারাকাত এবং তাঞ্জিমসমূহ শুনে নাও হয়ে ব্রিগেড ব্যাটালিয়ান সেনাবাহিনী দল আর গোষ্ঠীসমূহ শুনে নাও হয়ে গোত্র ও দল দলসমূহ শুনে নাও হয়ে লোকসকল শুনো আর বুঝে নাও নিশ্চয়ই ইসলাম সবকিছুর ঊর্ধ্বে এবং তার উপর কিছু নেই এর অনুসারীরা কখনোই দুর্বল ছিলেন না আমাদের রব আমাদেরকে শিখিয়েছেন সকল ক্ষমতা ও সম্মান তার ইমানদারগণ শ্রেষ্ঠ এবং কুফ্ফারা অপদস্থ। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে তাই আমরা তার কাছ থেকে প্রাপ্ত দলিল ব্যতীতে একটি পদক্ষেপও গ্রহণ করি না আমাদের ব্যাপারে তোমরা যা খুশি বলো তাতে আমাদের কিছুই যায় আসে না কথায় আছে আমি ইতিমধ্যে শিখত তাই কেনই বা আমি নিজে ভিজে যাওয়ার ব্যাপারে চিন্তিত হব অতপর আমাদের দুর্নাম আর মর্যাদাহি করো আমাদের বিরুদ্ধে লোকদের লেলিয়ে দাও আর মিথ্যা রাটাও তা তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহর ইচ্ছায় তোমরা অপদস্থ হবে তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না শুধু আমাদের বিরক্তই করবে আল্লাহ আমাদের নির্দোষ প্রমাণ করবেন আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা পিছনে তাকাব না আমরা তোমাদের গুরুত্ব দিব তোমাদের যা খুশি করো একে অপরের সাথে জোটবদ্ধ হও সমবেও আর ফোন করো তোমাদের বাহিনী সমূহকে বিজয় অর্জন করতে পারবে না আল্লাহর ইচ্ছায় তোমরা পরাভূত ও পরাজিত হবে আমরা ভীত হব না কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমরা আমাদের কাজ চালিয়ে যাব কখনো তা ত্যাগ করব না এবং তোমাদের গুরুত্ব দেব না এরপর আমি ওইসব দল গ্রুপ পার্টি ফিরকা ও সংগঠন সময় নেতাদের বলবো যারা খিলাফার পুনরুদ্ধারে দাবি করে আবার তারাই খিলাফার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের এবং যারা তাদের পছন্দ করে তাদের উভয়কে আমি বলছি আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের পথে এগিয়ে যাব এটাই হচ্ছে খিলাফা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তাওবা বা করো এবং এর সারিতে যোগদান করো ও একে সমর্থন করো আমরা আমেরিকা ও তার মিত্রদের অপছন্দ সত্ত্বেও তর বাড়ির ডগা দিয়ে একে প্রতিষ্ঠা করেছি একই সাথে আমরা পৃথিবীর তাগুদ্দের সাথে যুদ্ধ চালিয়ে গেছি আমরা আমাদের রবের আদেশ অনুসারে আমাদের এই কাজ চালিয়ে যাব যাতে আমরা এর দুর্গকে উঁচু করতে পারি এবং এর গৌরবকে পুনরুদ্ধার করতে পারি এমনকি যদি তা তোমাদের সন্তুষ্ট নাও করে আমরা আমাদের রবের বিধান অনুসারে যা আমাদের সন্তুষ্ট করে সে কাজ চালিয়ে যাব তাই যদি তোমাদের মূর্খদের অর্থাৎ তোমাদের জ্ঞানী লোকদের ফতাসমহ আমাদের নিরুৎসাহিত কিংবা ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তাহলে যদি তোমরা চাও নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের কাছে আশ্রয় প্রার্থনা করো হয়তো তারা আমাদের নিন্দা করে কোনো প্রস্তাব পাশ করতে পারে অথবা ক্রুসেডার জোট বা কোনো তাগুদ রাফিদা বা নুসারি অথবা শয়তানের সাহায্য প্রার্থনা করো হয়তোবা তারা তোমাদের জন্য কিছু বিমান বাহিনী সহায়তা বা পদাতিক বাহিনীর কিছু অতিরিক্ত সৈন্য প্রেরণ করতে পারে এবং যদি তাও তোমাদের সন্তুষ্ট না করে তাহলে তোমাদের মুন্ডুগুলো দ্বারা পাহাড়ে আঘাত করো এবং সেগুলিকে ধ্বংস করে দাও অথবা সমুদ্রপৃষ্ঠে চাষাবাদ করো বা যদি ইচ্ছা হয় তবে সমুদ্রসমূহ পান করে ফেলো তারপরেও যদি তোমাদের সন্তুষ্ট না করে হে দুর্ভাগারা তাহলে মাটির নিচে কোনো গর্তের বা আকাশের দিকে কোনো সেরিয়ে সন্ধান করো এবং তাও যদি তোমাদের সন্তুষ্ট না করে তাহলে ক্রোধে জোলে পড়ে মরো আমরা যা ইচ্ছা যখন ইচ্ছা আমাদের এই কাজ চালিয়ে যাব কারণ কোরআন ও সুন্নার পর আমাদের আর কোন লালদাগ নেই অন্যান্য জাতিসমূহের আইন কানুন সমূহ আমাদের পায়ে নিচে হ্যাঁ আমরা কখনই আরব ও অনারব সেনাবাহিনী সমূহ দ্বারা ভীত হব না আল্লাহর বিধান যার উপর তাকফির করবে আমরা তাদের সবার উপর তাকফির করব। আল্লাহর ইচ্ছা আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমাদের বিরুদ্ধে জিহাদের ভুয়া দাবিদাররা আর মূর্খরা যতই মিথ্যা রটাক তা তোয়াক্ক না করে আমরা আমাদের বিস্ফোরণসমূহ ও ধ্বংসাত্মক হামলাসমূহ চালিয়ে যাব যদিও এই মূর্খদেরকে ভুলকর্মে ওলামা এবং জ্ঞানী লোক বলে সম্বোধন করা হয় তারা যত খুশি মিথ্যা আর বানোয়ার কথা বলতে থাকুক আমরা জীবনভর তাহিদের পথে ডাকি প্রতিটি মুহূর্তে গোপনে ও প্রকাশ্যে আমরা আমাদের জবান ও হাত দ্বারা কুচ্ছিত শির ও এর অনুসারীদের বিরুদ্ধে এক নৃশংস যুদ্ধ চালাই এই দিনের হেফাজতের জন্য আমরা সকল দূষিত গমরাহীকে ধ্বংস করি তা মসজিদের দরজায় সংঘটিত হলেও দিনের হেফাজতের জন্য আমরা সকল কলুষিত গোমরাহীর বিরুদ্ধে যুদ্ধ করি সেগুলোকে ধ্বংস করি এই হচ্ছে আমাদের পথ এবং আমাদের মানহাজ তাহলে কেন তোমরা আমাদের উপর হামলা করার জন্য ওত পেতে বসে আছো আমাদের অনেক ভাই ধারাবাহিক দিগন্ত ঢেকে দেয়া মিথ্যাসমূহের প্রতিক্রিয়া প্রদানের জন্য অনুরোধ করেছেন অতএব আমরা আল্লাহর সাহায্য কামনা করি ও করুণার সাথে জবাব দেই বিচক্ষণতা কখনোই বৃদ্ধের ভিম্রতিক অনুসরণ করে না বরং তা অনুসরণ করে তারুণ্যের শিশু সলভতাকে আমি সেই মূর্খের প্রতি নীরব ছিলাম আর তাই সে ভাবল আমি জবাব দিতে অপারক একজন লোক যে মৃত ব্যক্তির প্রতি বায়াত প্রদান করে এবং উম্মাকে একজন মৃত ব্যক্তির প্রতি বায়াত প্রদান করতে আহ্বান করে সেই লোক কি কোন প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য আমরা এই দলসমূহকে বিচ্ছিন্ন করে ফেলব এবং এই সংগঠনগুলিকে ভেঙে দিব হ্যাঁ কারণ খিলাফা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর এই দলসমূহের আর কোন স্থান নেই সুতরাং এই সকল সংগঠন দূর হোক আমরা হারাকাত সংগঠন আর ফন ফ্রন্টমূহের সাথে যুদ্ধ করব। আমরা ব্যাটলিয়ান ব্রিগেড এবং সেনাবাহিনী সমুহকে আল্লাহর ইচ্ছা চূন্যবিচ্ছিন্ন করে দিব যে অব্দি আমরা সকল ফিরকা ফিরকাসমূকে শেষ করে দেয় কারণ এই ফিরকাসম ছাড়া আর কিছুই মুসলিমদেরকে দুর্বল করে না এবং বিজয়কে দীর্ঘায়িত করে না হ্যাঁ আমরা মুক্ত এলাকা সমহকে আবার মুক্ত করব, কারণ যদি তা আল্লাহর বিধান দ্বারা শাসিত না হয়ে থাকে তাহলে তা এখনো মুক্তই হয়নি হৃদায়তের দিকে ফিরে আসুন হে মুসলিমগণ হিদায়তের দিকে ফিরে আসুন এই হচ্ছে খেলাফা এই হচ্ছে আপনাদের সম্মান এই হচ্ছে আপনাদের গৌরব এই হচ্ছে আপনাদের বিজয় একই সাথে আমরা ফিরকা সময়ের সৈনিকদের বলতে চাই তোমরা তোমাদের নেতাদের প্রতি আমাদের বার্তা শুনেছ অতঃপর শুনো এবং বুঝে নাও আমি কি বলি আল্লাহর ইচ্ছা আমরা তোমাদের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর কসম আমরা তোমাদের জন্য পরিতাপ অনুভব করি অতঃপর আমাদের এই কথাগুলোকে গুরুত্বের সাথে নাও এবং বুঝো যদি তুমি এগুলোকে সত্য হিসেবে না পাও তাহলে তা ছেড়ে দিও আমরা জানি তোমাদের নিয়ত লক্ষ্য এবং পরিস্থিতি ভিন্ন ভিন্ন তোমাদের মধ্যে কিছু সংখ্যক আমাদের দিনের কারণে আমাদের সাথে যুদ্ধ করে আল্লাহর বিধানের প্রতি তাদের বিদ্বেষ তাগুত্যের প্রতি তাদের সমর্থন আর মানবরচিত বিধানের প্রতি ভালোবাসা দরুন তারা দাউলতের ইসলাম চায় না তোমাদের মধ্যে অনেকে আল্লাহর বিধান প্রতিষ্ঠার দাবি করা সত্ত্বেও আমাদের সাথে যুদ্ধ করছ আসলে তোমরা গোমরাহিতে পতিত হয়েছ এবং সঠিক পথের সন্ধান পাওনি তোমাদের মধ্যে কেউ কেউ এই ভেবে আমাদের সাথে যুদ্ধ করে যে আমরা মুসলিমদের বিরুদ্ধে এক নিষ্ঠুর দুশ্মন অন্যরা দুনিয়া অথবা বেতনের আশায় আমাদের সাথে যুদ্ধ করে কেউ কেউ আমাদের সাথে যুদ্ধ করে অহংকার আর সাহসিকতা প্রদর্শনের জন্য এবং অন্যান্যদের ভিন্ন ভিন্ন নিয়ত ও কু উদ্দেশ্য রয়েছে কিন্তু জেনে রাখো আমরা এই সকল নিয়ত আর উদ্দেশ্য সময়ের উপর ভিত্তি করে কোনো পার্থক্য করি না এবং পাকড় করার পর তোমাদের উপর আমাদের বিধানে একটাই হয় তোমাদের মগজ ভেদকারী একটি বুলেট অথবা তোমাদের গরদানে একটি ধারাল ছুরি তোমরা যারা আমাদের দিনের কারণে আমাদের সাথে যুদ্ধ করো আল্লাহর কসম তোমরা পরাজিত হবে যদি তোমরা নিরাপত্তা চাও তাহলে হয় পালিয়ে যাও অথবা আমরা তোমাদের উপর ক্ষমতাসীন হওয়ার আগে তাও বা করো তোমরা যারা আমাদের সাথে যুদ্ধ করছো এই দাবি করে যে আমরা মুসলিমদের বিরুদ্ধে এক নিষ্ঠুর শত্রু যুদ্ধ করা বন্ধ করো কারণ আমরা সম্পদ বা ক্ষণস্থায়ী দুনিয়া বি জীবনের জন্য বের হইনি এবং আমাদের রূপসমূহকে কোরবান করিনি স্থির এবং শান্ত হও আল্লাহর কসম আমরা তোমাদের বৃত্ত সম্পদের জন্য জিহাদে বের হইনি তোমরা যারা আমাদের সাথে যুদ্ধ করো এই দাবি করে যে তোমাদের লক্ষ্য হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা তোমরা কি জানো না যে আমরা আল্লাহর বিধান দ্বারা শাসন করি তোমরা কি দেখো না দৌলতুল ইসলামের অধীনে থাকা প্রতি ইঞ্চি ভূমিতে ইসলামী ক্ষমতাশীল এবং এর দিনই প্রতিষ্ঠিত অতঃপর জেনে রাখো মুজাহিদিনের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে তুমি আল্লাহ আর বিরোধী পরিণত হয়েছ আর যদি জ্ঞানের গাধা খচরদের ফতাও তোমাকে বিভ্রান্ত করে থাকে তাহলে আমি তোমাকে এমন এক বিষয়ের দিকে নির্দেশিত করব যার ব্যাপারে গভীর পর্যবেক্ষণ করলে তুমি সত্যকে জানতে পারবে ওই লোকদের দিকে একবার তাকিয়ে দেখো যারা প্রতিদিন অন্যান্য জামাত সমূহ ত্যাগ করে খিলাফার সারিতে যোগদান করে তুমি দেখতে পাবে তারা তোমাদের মধ্যে সর্বোত্তম এবং উন্নত হৃদয়ের লোক বিশেষ করে তাদের দিকে তাকিয়ে দেখো যারা তোমাদের জামাতকে ত্যাগ করেছে অতঃপর নিজেকে জিজ্ঞাসা করো কেন এবার সর্বোত্তম ব্যক্তিরাই দাউলাতুল ইসলামের সাহিত্যে যোগদান করে যদি তুমি তাদের তথা তথাকথিত তাত্ত্বিক ও বড় হুজুরদের দাবি অনুসারে মনে করো যে তারা গোমরা হয়ে গেছে তাহলে তাদের সবাইকে বলে দাও আল্লাহর কসম যদি ওই ফিরকা আর জামাতসমূহ হকের উপর থাকত তাহলে তা ওই সকল ব্যক্তিদের বিভিন্ন দলে বিভক্ত করে রাখত না ও পরবর্তীতে দাউলাতুল ইসলাম বাতিলের উপর তাদের ঐক্যবদ্ধ করতো না বরং ওই ব্যক্তিরা শুধু হকের উপরে ঐক্যবদ্ধ হয়েছেন আল্লাহর কসম যদি তারা মুজাহিদিন হয়ে থাকেন তাহলে তারা কখনোই হক দ্বারা বিভাজিত আর গোমরাহী দ্বারা ঐক্যবদ্ধ হবেন না কারণ মুজাহিদিনগণ কখনোই গোমরাহির উপর এক হতেই পারেন না অনুধাবন করো এবং নিজেকে জিজ্ঞাসা করো যদি দৌলতুল ইসলাম বাতিলের উপর থাকে তাহলে কেন এর উল্টোটা হয় না কেনই বা দৌলতুল ইসলামের সর্বোত্তম সৈনিকগণ তা ত্যাগ করে অন্যান্য জামাত যোগদান করেন না হেরাক ক্লিয়াসের সাথে আবু সুফিয়ানের হাদিসে তুমি তার উত্তর পাবে আমাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধু হালাবেই অন্যান্য জামাত সমূহতে হাজার হাজার যোদ্ধারা আমাদের সাথে যোগদান করেছে অতঃপর নিজেকে প্রশান্ত করতে এবং তোমার হৃদয় থেকে সন্দেহ দূর করতে যারা তোমাদের জামাত ছেড়ে দাউলাতুল ইসলামে যোগদান করেছে তাদের সাথে যোগাযোগ করো এবং তাদের দাউলাতুল ইসলামের বাস্তবতা সম্পর্কে জিজ্ঞাসা করো বিরোধী এবং দুস্মন্দের অভিযোগের সামনে কোথায় আমাদের অবস্থান হে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য লড়াইকারী সত্যবাদী হয়ে থাকলে খেলাফাতে যোগদান করো এবং দলসমূহকে ত্যাগ করো কারণ মুজাহিদিনগণের বিজয় আর মুসলিমদের গৌরবের পথে তারাই হল সবচেয়ে বড় বাধা আল্লাহর ইচ্ছা আমরা এই বাধাকে মুছে দিব হে দলসমূহের সৈনিকরা আল্লাহর ইচ্ছা তোমরা যেখানে থাকো না কেন আমরা আসছি কি কিছু সময় পরে হলেও আমরা আসবো আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি তাই মুজাহিদিনদের পথে বাধা হয়ে দাঁড়িও না যারাই তাদের অস্ত্র ত্যাগ করবে এবং তাওবা করবে তাদের জন্য নিরাপত্তা যারাই মসজিদে অবস্থান করবে এবং তাওবা করবে তাদের জন্য নিরাপত্তা যারাই নিজের ঘরে অবস্থান করবে এবং দরজা বন্ধ রেখে তাওবা করবে তাদের জন্য নিরাপত্তা দল এবং ব্রিগেড সমূহকে যারাই ত্যাগ করবে এবং তাও বা করবে তাদের জন্য নিরাপত্তা মুজাহিদিনগণের বিরুদ্ধে তাদের বিগত শত্রুতা আর সীমালংঘন সত্য তাদের যানমালের ব্যাপারে তারা নিরাপত্তা পাবে হে আল্লাহ আমরা বার্তা পৌঁছে দিয়েছি আপনি সাক্ষী থাকুন হে মুসলিম গণ এখনো কি আপনাদের উপলব্ধি করা সময় আসেন যে এই খিলাফায় হচ্ছে আপনাদের পরিত্রানের একমাত্র পথ এবং আপনাদের ভূমি সময়ের শাসকরা হচ্ছে ইয়াহুদ আর ক্রুশেরারদের অনুসারী আর পাঁচাটা গোলাম তারা আদেশপ্রাপ্ত না হয় কোন সিদ্ধান্ত গ্রহণ করে না তারা ইয়াহুদ ক্রুসেরারদের পথ ছাড়া আর কোনো পথ তৈরি করে না আপনি যদি বিগত দিনে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ থেকে তা উপলব্ধি না করে থাকেন তাহলে স্বামের যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে দেখুন তা হচ্ছে মুখোশ উন্মোচনকারী হে মুসলিম আপনাদের দুর্বলতার কারণ ছিল খিলাফার পতন এবং তারপর আপনাদের পথভ্রষ্টতা হ্যাঁ খিলাফার পতন ছিল আপনাদের রোগ এবং এর ফিরে আসা হল আপনাদের চারপাশে সমবেত হন এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন দলসমূহ জামাত আর সংগঠন সমূহকে ছুড়ে ফেলুন তাহলে তাই হল আপনার উপশম আর যদি তা প্রত্যাখ্যান করেন তাহলে তাই হলো আপনার রোগ হে মুসলিমগণ যদি আপনারা নিরাপত্তা আশা করেন তাহলে দলতুল ইসলামের ছায়াতল ছাড়া আপনাদের কোনো নিরাপত্তা নেই যা আপনাদের রক্ষা করে আপনাদের বিরুদ্ধে সীমালঙ্গনকারীদের বাধা প্রদান করে এবং আপনাদের পবিত্রতাকে সুরক্ষিত করে আর আপনাদের সম্পদ ও সম্মানের রক্ষণাবেক্ষণ করে হে মুসলিমগণ যদি আপনারা আল্লাহ বিধান কামনা করেন তাহলে জেনে রাখুন দৌলতুল ইসলাম ছাড়া কোথাও আল্লাহর বিধান বাস্তবায়িত নয় লোহা ও আগুন ছাড়া আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না ছুরিকাঘাত হতাহতকরণ আর কুফ্ফারদের বিরুদ্ধে দিন রাত যুদ্ধ করা ব্যতীত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না সত্যবাদী মুকলেশ তৌহিদবাদী মুজাহিদিনদের কঙ্কাল লাশ আর রক্ত ব্যতীত সে কতই না মূর্খ যে মনে করে আমেরিকা ও তার মিত্ররা দুর্বল মুসলিমদের সুরক্ষা অথবা ইসলাম এবং মুসলিমদের সাথে কাফির জাতিসংহের সাথে দ্বন্দ্ব ছাড়া আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না সকল কুফ্দের সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ভেঙে চুরে পরাজিত করা ছাড়া আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না কতই না মূর্খ সে যে মনে করে মুসলিমরা ক্ষমতাহীন আর দুর্বল বরং হে মুসলিমগণ আপনারা শক্তিশালী পরই শক্তিশালী যতক্ষণ আপনারা আপনাদের দিনকে প্রতিষ্ঠিত রাখেন তাহিদের চর্চা করেন আপনাদের রবের দিকে ফিরে আসেন তার উপর ভরসা করেন তারই সাহায্য প্রার্থনা করেন এবং তারই কাছে আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন অথচ তারা আপনাকে আল্লার পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় দেখায় আল্লাহকে পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন কতই না আশ্চর্যজনক কেমন করে একজন মুমিন এই আয়াতসমূহ তিলত করে এবং তারপরও ভয় পায় অপমানিত হয় আর দুঃখ করে হে মুসলিমগণ আপনারা শক্তিশালী যেখানে আমেরিকা এর মিত্ররা ও অন্যান্য সকল কুফ্ফার জাতিসম মুজাহিদিনগণের সামনে দুর্বল আপনাদের রব কি বলেননি আউলিয়া অতপর শয়তানের মিত্রদের সাথে যুদ্ধ কর নিশ্চয়ই দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল আপনাদের রবকে এই প্রতিশ্রুতি দান করেননি যদি আপনারা তাদের সাথে যুদ্ধ করেন তাহলে তিনি কুফ্ফারদের পরাজিত করবেন এবং আপনাদের বিজয় দান করবেন যুদ্ধ করা ওদের সাথে আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন তাদের করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তর সমূহ শান্ত করবেন অতপর কতই না আশ্চর্যজনক যে একজন মুমিন এই আয়াতসমূহ তেলাত করা সত্ত্বেও কেমন করে দুর্বল কাপুরুষ এবং শিথিল হয় কতই না আশ্চর্যজনক বিষয় যে একজন এই আয়ত সমূহে ইমান আনা সত্ত্বেও অপমানিত হয় অথবা আপোষ করে কতই না আশ্চর্যজনক বিষয় যে একজন এই আয়ত সমূহে ইমান আনা সত্ত্বেও কাফিরদের তো সমত করে এবং তাদের খুশি করার চেষ্টা করে কি আশ্চর্য হে মুসলিমগণ আপনারা কেন ভীত রব্বল ইজ্জতকে আপনাদের সাথে নন তিনি কি আপনাদের বলেননি যে সম্মান আল্লাহ তার রাসুল এবং মুমিনদের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না তিনি কি বলেননি যে আপনারাই শ্রেষ্ঠ আপনারা কি তা পড়েন না আপনারা কি তার উপর ইমান আনেন না হে মুসলিমগণ তিনি ফেরাউনকে সাগরে ডুবিয়েছেন আদ আর সামুদকে ধ্বংস করেছেন আল আহজাবকে পরাস্ত করেছেন তিনি রাশিয়া আমেরিকা এবং তাদের মিত্রদের মুজাহিদিনগণের হাতে সবচেয়ে কঠিনতর শাস্তির স্বাদ আস্বাদন করাবেন এই হল আল্লাহর ওয়াদা যতক্ষণ পর্যন্ত আপনারা তার রাহে লড়াই করবেন অতঃপর বেরিয়ে পড়ুন ভারী অথবা হালকা সরঞ্জাম নিয়ে এবং আল্লাহর দিকে আহ্বানকারীদের আহ্বানে দিন। যারা জিহাদের ভূমিত্যাগ করে পৃষ্ঠ প্রদর্শন করে কুফরের ভূমিকা পলায়ন করছ হাসরের দিবসে তোমরা আল্লাহর কাছ থেকে কোথায় পলায়ন করবে তোমরা কি মুমিনদের ছেড়ে কুফ্দের মিত্র হিসেবে গ্রহণ করেছ নাকি তোমরা ওই সকল তুচ্ছ অপমানিত লোকদের কাছ থেকে সম্মান করছি তারা কি তাদের কাছ থেকে সম্মান প্রার্থনা করে কিন্তু নিশ্চয়ই সকল সম্মান আল্লাহর জন্য আল্লাহর কসম একজন মুসলিম অপমান হীনমন্নতা এবং মর্যাদা হীনতা ছাড়া কাফিরদের ভূমিতে বসবাস করে না আল্লাহর কসম মুসলিমদের জন্য কোন নিরাপত্তা গৌরব বা সম্মান নেই যদি না তারা যুদ্ধের জন্য যোগ্য হয় এবং অস্ত্রের সাথে তাদের সম্পর্ক না থাকে হে ইসলামের নজয়ানগণ আপনাদের কি হল আপনাদের পূর্বপুরুষরা কি পৃথিবী শাসন করেননি এবং এর অধিবাসীদের উপর রাজত্ব করেননি পৃথিবীর রাজা বাচ্চারা কি তাদের সামনে নত হয়নি আর ভূমিসমূহকে আত্মসমর্পণ করেনি তারা কি জিহাদ ছাড়াই বিজয় ও গৌরব অর্জন করেছিলেন এবং শাসন করেছিলেন অতপর হে মুসলিম নজয়ান মুজাহিদিনদের কাফেলায় সামিল হন কারণ যদি আপনারা তা করেন তাহলে আর যদি আপনারা আপনারা হবেন অপমানিত্রস্ত এবং হে ইমানদার আল্লাহ ও রাসুলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন চেনে রাখো আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান বস্তুত তোমরা সবাই তার নিকট সমবেত হবে আর তোমরা এমন ফাঁসাদ থেকে বেঁচে থাকো যা বিশেষত শুধু তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম এবং জেনে রেখ যে আল্লাহর অত্যন্ত কঠোর হে আল হারামাইনের ভূমিতে আমাদের আপন ও আল আলা আলাশধর্গণ হে মাজ্জা আ এবং আল বারা এর বংশধরগণ আর কতদিন আপনারা হিনো কাফির তাগুদ আল সালুলের শাসন সহ্য করবেন আর কতদিন জ্যেষ্ঠ দালাল এবং মুনাফিকদের কমিটির জাদুকর আপনাদের ধোকা দিবে আজ পত্তলিক রাশিয়ানরা সামে হামলা চালিয়েছে যা কিনা মুমিনদের ঘাটি। এবং তাদের গির্জাসম মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেট ঘোষণা করেছে অতঃপর জ্যেষ্ঠ কোথায় তারা কি পূর্বে আফগানিস্তানে আপনাদের রাশিয়ানদের সাথে যুদ্ধ করতে আহ্বান করেনি তাদের প্রভু আমেরিকা কর্তৃক ব্যবহৃত ফতোয়াগুলো এখন কোথায় খোড়া মুসলিমদের সংখ্যা কি যথেষ্ট ছিল না নাকি স্বামের জনগণ আফগানদের চেয়ে অধিক শক্তিশালী আপনাদের কি হলো হে মুসলিমগণ আপনারা কি প্রতিটি ক্ষেত্রে কারণ অনুসন্ধান করেন না আপনাদের কি হলো আপনারা কেমন করে বিচার করেন আপনাদের কি হলো আপনারা কি শুনবেন না আপনারা কি দেখবেন না আপনারা স্বামী দুর্বল মুসলিমদের কান্না আর পরিস্থিতি কি শুনেন না যেখানে শত্রুরা তাদের বিরুদ্ধে আক্রোশপূর্ণ ভাবে সমবেত হচ্ছে দুনিয়াকে আপনাদের অন্ধ করে দিয়েছে এবং আপনাদের অভিলাষ কি আপনাদের কানকে বন্ধ করে দিয়েছে নাকি ওয়ালা ওয়াল বাড়া এখন মৃত নাকি আপনারা আমেরিকানদের মুক্তি ওই শয়তানের ফতোয়ার জন্য অপেক্ষা করছেন যার চোখ ও অন্তর্দৃষ্টি দুটোই অন্ধ না দরবারি আলেমরা আপনাদের জাদুগ্রস্ত করেছে তাই আপনারা ফিতনা পতিত হয়েছেন এবং আপনাদের নেশাগ্রস্ত করা হয়েছে পর জেগে উঠুন এবং মাথা তুলে দাঁড়ান হে আল হারামাইনের সন্তানেরা এখন আপনাদের হাতে এই পরিস্থিতি মোড় ঘুরাবে কারণ এই রোগ আপনাদের মধ্য থেকে এসেছে এবং এর আপনাদের উপল সাল এবং তাদের দালাল কমিটির বিরুদ্ধে রুখে দাঁড়ান যাতে আমেরিকানরা তাদের মিত্ররা এমনিতে ভেঙে পড়ে কারণ তারা আপনাদের ভূমি থেকে বের হয় এবং আপনাদের তেল দ্বারাই তারা অর্থায়িত হয় আপনাদের শয়তানদের ফতোয়ার দ্বারাই আজ মুসলিমরা পরিত্যক্ত স্থানান্তরিত বিতাড়িত এবং জবাইকৃত তাই জেগে উঠেন হে আল হারামাইনের সন্তানগণ বিচার দিবসে আপনাদের কোনো অজুহাত থাকবে না আমরা আপনাদের জিহাদে বের হওয়ার আহ্বান করছি আমাদের প্রতি আপনাদের সমর্থনের জন্য আহ্বান করছি এবং আপনারা তা প্রত্যাখ্যান করলে আপনাদের কোনো অজুহাত থাকবে না আমরা ওইসব লোকদের পলায়নের ব্যাপারে আল্লাহর সামনে নিজেদের নির্দোষ ঘোষণা করছি যারা আমাদের পরিত্যাগ করেছে এবং নির্জীবতার দিকে ঝুঁকে গিয়েছে এবং সুখকর জীবন উপভোগ করছে সাদ ও আব্দুল আজিজ আল আয়াসরা তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে আমাদের জন্য যথেষ্ট তারা কতই না মহান ছিলেন তারা দুই সিংহ ছিলেন যাদের ধারালোর নখ রক্ত হয়েছে এক সাহায্যের আহ্বানে সারা দিতে আক্রোশপূর্ণ সীমা লঙ্ঘনের জামানায় তারা দুই শান্তনার সাগর ছিলেন তারা তাদের দায়িত্ব পালন করেছেন এবং তাদের কথা রেখেছেন তারা তাদের দুঃসাহসিক কর্ম দ্বারা মুসলিমদের হৃদয়ে যে আনন্দ ও প্রফুল্লতা এবং কুফ্ফারদের জন্য যে অপমান তাস ক্রোধ যন্ত্রণা আর ধ্বংস করেছেন তাদের জন্য নেক আমল হিসেবে আল্লাহর কাছে তাই যথেষ্ট হবে ইনশা আল্লাহ তারা আমাদের মধ্য থেকে এবং আমরা তাদের মধ্য থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি করেন নিশ্চয়ই তারা যা করেছেন তা আমাদের কাছে ডজন ডজন শক্তিশালী গাড়ি বোমার চেয়েও বেশি প্রিয় তারা দুই সিংহ ছিলেন যারা নত হননি এবং তাদের মর্যাদা আঘাতপ্রাপ্ত হয়নি কিংবা তারা ছিলেন মধ্য আকাশের দৃশ্যমান দুই লম্বা বর্ষার ন্যায় তারা অল্প প্রচেষ্টায় বিজয় হয়েছেন তাদের শিশির কণাগুলো ছড়িয়ে পড়েছে বন্যার পানির মতো আল্লাহর কসম তাদের শিশির বন্যার পানির মতো প্লাবিত হয়েছে তাই জেগে উঠুন এবং তাদের উদাহরণকে অনুসরণ করুন জেগে উঠুন যদি আপনাদের অস্ত্রের কমতি থাকে তাহলে আপনাদের দড়ি ও ছুরির কমতি থাকার কথা নয় আপনাদের সামনে রয়েছে তাগুদের সৈন্যরা এগিয়ে যান হয় আপনি বিজয় হবেন অথবা নিহত হবেন বুলন্দির তলবকারীরা হলেন মৃত্যুর সাথী যেখানে দীর্ঘ জীবনের আশা আত্মার খায়স যদি এ জীবন সম্মানের না হয় তাহলে কেনই বা কেউ দীর্ঘ জীবনের আকুল আকাঙ্ক্ষা করবে নিশ্চয় মৃত্যুর ভয় এর সাদের মতোই অপ্রিয় যুবকের ভয় হলো তার মাথার উপর এক ধারালো তরবারই কিন্তু যদি মৃত্যুর মাঝে জীবনকে অনুধাবন করতে পারো তুমি দেখবে মৃত্যুর স্বাদ বড়ই মিষ্ট যখন তার স্বাদ গ্রহণ করবে তাই অগ্রসর হন হে সর্বত্র থাকা ইসলামের নজনগণ রাশিয়ান আর আমেরিকানদের বিরুদ্ধে জিহাদের জন্য দ্রুত সাথে অগ্রসর হন কারণ তা হল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেরারদের যুদ্ধ মুমিনদের বিরুদ্ধে মুশ্রিক আর নাস্তিকদের লড়াই يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا আলা হে ইমানদারগণ তোমাদের কি হল যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয় তখন মাটি জড়িয়ে ধরো তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প যদি বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আজাব দেবেন এবং অপরজাতিকে তোমাদের তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সর্ববিষয় শক্তিমান হে দাউলতুল ইসলামের সৈনিকগণ আমাদের কিছু কথা শুনে রাখুন এই খিলাপার ব্যাপারে ভয় করবেন না কারণ নিশ্চয়ই আল্লাহ এর হেফাজত করবেন এবং এর রক্ষণাবেক্ষণকারীদের পথ প্রদর্শন করবেন বরং নিজেদের আত্মার ব্যাপারে ভয় করুন নিজেদের ব্যাপারে হিসাব নিকাশ করুন তাওবা করুন এবং আপনাদের রবের দিকে ফিরে আসুন সাবধান হে মুজাহিদ নিজের অবস্থাকে বিচার দিবসে ওই লোকদের মতো হতে দিবেন না যাদের ব্যাপারে আল্লাহ বলেন তারা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছো সন্দেহ পোষণ করেছ এবং অলিক আসার পিছনে বিভ্রান্ত হয়েছে। অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে এই সবেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে আপনাদের কেউ যেন মনে না করে সে একটি অস্ত্র বহন করে আর মুজাহিদিনদের সারিতে যোগদান করেই পার পেয়ে যাবে আল্লাহ তালা বলেন তোমাদের কারো কাম্ম ছিল দুনিয়া আর কারো কাম্য ছিল আখিরাত এক ব্যক্তি রাসুল সাল্লাই ইসলামের কাছে আসল ও বলল হে আল্লাহ রাসুল একজন ব্যক্তি হয়তো যুদ্ধ করে সাহস উদ্দীপনা অথবা লোক দেখানোর জন্য অতপর কোনটি আল্লাহর রাহে যুদ্ধ অতপর তিনি সাল্লাই বলেন যে আল্লাহ কালামকে বুলুন্দ করার জন্য যুদ্ধ করে সেই আল্লাহর রাহে যুদ্ধ করল একইভাবে নবী সাল্লাইসাল্লামের কাছে বলা হয় অমুক ব্যক্তি শহীদ হিসেবে নিহত হয়েছেন অতপর তিনি সাল্লু আলাহিসাম বলেন না আমি তাকে এক আলখাল্লা পরিহিত অবস্থা জাহা নামে দেখেছি যা সে থেকে চুরি করেছিল একইভাবে নবী সাল্লাই বলেন দুই ধরনের যুদ্ধ রয়েছে একজন যে যুদ্ধ করে আল্লাহর সাক্ষাৎ লাভের আসায় ইমামের আনুগত্য করে আর মূল্যবান সম্পদ দান করে তার সাথীদের সহায়তা করে এবং ফাসাদ এড়িয়ে চলে ফলে ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় পুরস্কার প্রাপ্ত হয় অন্যদিকে আরেকজন গৌরব খ্যাতি ও লোক দেখানোর জন্য যুদ্ধ করে ইমামকে অমান্য করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে এসব কিছু তার কোনো কাজে আসবে না গোমরা। বিপদগ্রস্ত ঝড়ে পড়া আর পুনঃপতিতদের দিকে তাকিয়ে দেখুন এবং খিলাপার ব্যাপারে ভয় করবেন না। নিশ্চয়ই আল্লাহ তার দিন এবং তার বান্দাদের করবেন। এবং নিশ্চয় আজ থেকে প্রায় দশ বছর পূর্বে ইসলামের প্রাথমিক প্রতিষ্ঠার পর থেকে এর উপর দিয়ে এমন অনেক পরীক্ষা দুর্যোগ বিপদাপদ এবং ঝঞ্ঝা বয়ে গেছে যা শক্ত পাহাড়কেও বিধ্বস্ত করে দেবে যার মধ্যে রয়েছে নেতা বিয়োগ অসংখ্য মৃত্যু কারারুদ্ধ হওয়া এবং যান মাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কিন্তু তা সব সহ্য করে আল্লাহর ইচ্ছা টিকে আছে এক বিপদ থেকে আরেক বিপদ এক যন্ত্রণা থেকে আরেক যন্ত্রণা এবং এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা পার করে এই দাওলার উপর যখনই কোনো বিপর্যয় এসেছে তখন এর পরিস্থিতি সম্পর্কে জ্ঞাতরা বলে এবার তা ধ্বংস হলো বলে এবং এরপর তা স্থাপিত হল আর আল্লাহ একাই জানেন কেমন করে তা স্থাপিত হয়েছে এক বিপর্যয় শেষ হতে না হতে এর উপর আরেক বিপর্যয় আসে এর ব্যাপারে জ্ঞাতরা বলে এই বিপর্যয় আর শেষ হবার নয় তারপর আল্লাহ তা দূর করেন তো পরবর্তী বিপর্যয় আসে অতঃপর আমরা বলি এটাই সেই বিপর্যয় এটাই সেই বিপর্যয় এবং এভাবেই চলতে থাকে এমন কোনো বিপর্যয় অপতিত হয়নি যার সমাধান আসিনি এবং তা এমন স্থান থেকে এসেছে যেখান থেকে আমরা আশাও করিনি আমরা আমাদের একজন কমান্ডারও হারাইনি আমাদের একজন নেতাও নিহত হয়নি যতক্ষণ না আল্লাহ তার স্থানে এমন একজনকে প্রতিস্থাপন করেন যিনি নেতৃত্বের ব্যাপারে উত্তম এবং এভাবেই যাত্রা চলতে থাকে এবং তা এমন পর্যায়ে যায় যে আমরা আশ্চর্য হই তার কর্মকাণ্ডে তার কৃতকর্মে বিরত্ব ও জ্ঞান দেখে এবং তিনি আল্লাহর দুঃমনদের কাছে পূর্বের জনের চেয়ে অধিক পীড়াদায়ক এবং ক্রোধের উন্মেষকারী যদিও আমরা পূর্বে মনে করেছিলাম আগের জনের স্থানে আমরা আর কাউকে পাবনা অত পর সকল প্রশংসা আল্লাহ তিনি তার সেনাদের বিজয় দান করেছেন এবং তিনি একাই এই খিলাফাকে প্রতিষ্ঠা করেছেন অতপর আনন্দিত হন হে খিলাফার সৈনিকগণ কারণ আপনাদের দাওলা ইনসা আল্লাহ কেয়ামত পর্যন্ত টিকে থাকবে কারণ আল্লাহ এর দেখাশোনা করেন এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন সহায়তা করেন এবং এর সুরক্ষা করেন তাই নিজের ব্যাপারে ভয় করুন এবং এর ব্যাপারে ভয় করবেন না জুলুম করবেন না বিশ্বাসঘাতকতা করবেন না কাপুরুষ হবেন না পিছিয়ে পড়বেন না বা দুর্বল হবেন না এই হীন দুনিয়া থেকে সকল সৃষ্টি রবের দিকে পলায়ন করুন ফিল ক্যামা কুফর ই তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রিয়া কৌতক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয় যেমন এক বৃষ্টির অবস্থা যা সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে পিতবর্ণ দেখতে পাও এরপর তা খরকুটো হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় হে দাউলতুল ইসলামের সন্তানগণ নিশ্চয়ই এই যুদ্ধ এখনও তীব্র হয়নি যা সম্মুখে আসন্ন তা আরও কঠিন এবং অপ্রিয় অতপর নিজেদের সংকল্পকে সানিত করুন এবং ঝাঁপিয়ে পড়ুন কারণ গৌরব আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা যে গৌরব আর সম্মানের অন্বেষণ করি তা যে অন্বেষণ করে তার কাছে জীবন মরণ দুটুই সমান তাই এই দুনিয়াকে ত্যাগ করুন এবং মহত্বের সন্ধান করুন মীমাংসা করুন এবং একে অপরকে ক্ষমা করুন একে অপরকে সহায়তা করুন এবং বিবাদ করবেন না সেখানে যাবার প্রচেষ্টা চালান যা আল্লাহ আপনার জন্য পছন্দ করেন সম্মুখ সারিতে আপনাদের বাড়ি কিংবা শয়নকক্ষে নয় রিবাতে বাজার কিংবা প্রাসাদে নয় অগোছালো এবং ধুলোবালি আবৃত রক্তাক্ত এবং আঘাতপ্রাপ্ত আর আমায় এসে বসে নয় অতপর আপনার মহান অবস্থানের ব্যাপার উপলব্ধি করুন আপনি যে বিশাল দায়িত্ব বহন করছেন তার গুরুত্ব অনুধাবন করুন এবং এই বিষয়ের বিশালতা আর গুরুত্ব হৃদয়ঙ্গম করুন হে আমার প্রভু আমার বুকেতে আছে এক অনুরাগী বান্দার স্পন্দন নিশ্চয় আমি আপনার কাছে ফিরে আসি এবং আপনাকে ভয় করি ভূমিতে ত্রাস উদ্বেলিত হচ্ছে আর ফিতনা ছড়াচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরপাক খাচ্ছে আর এই সব কিছুর মাঝে অশ্রু ঝরছে রক্ত প্রবাহিত হচ্ছে ও দুর্দশাগ্রস্তরা ছড়িয়ে পড়ছে কম্পন আর ভূমিকম্পন খ্যাপার মতো চারিদিকে ছড়াচ্ছে সারা পৃথিবী আমাদের উপরে এসে পড়েছে আর মোকাবেলা করছে বিপুল সংখ্যক লোক একের পর এক ভূমিসমূহে আমাদের দিকে অগ্রসর হচ্ছে এমন যেন তারা তাদের নিজেদের কোনো সম্পদের জন্য প্রতিযোগিতা করছে অতঃর তাদের বিপুল সংখ্যক লোক ও দল সমূহ এর জন্য হইচই করছে হে আমার প্রভু আমার উম্মার কামনা বাসনা এর শক্তিকে চূর্ণ করেছে খেয়ালেপনা ও সমাবর্ধন এর ওপর ছেয়ে গেছে অন্ধকারে এর পদক্ষেপ এমন একজন দ্বারা প্রদর্শিত যে নিজেই পথভ্রষ্ট এবং এক গোমরা ব্যক্তি একে অন্ধকারের মাঝখানে ঠেলে দিয়েছে এবং প্রতিটি ভূমিতে এক বিপর্যয়ের পর আরেক বিপর্যয় তিমিরাবৃত মন্দ আর ত্রাসের চন্দ্রগ্রহণের এক দিন ঘটনাগুলো এমনভাবে ঘটেছে যেন মনে হয় তা কোনো পুস্তক হতে পাওয়া গল্প বা পূর্বের কোনো কাহিনী হে আমার প্রভু কে এই মুসলিমদের সাহায্য করবে যখন তারা নিজেরাই ঘুমন্ত আয়াত এবং মুসাপসমূহ তাদের জাগায়নি হে আমার প্রভু আমাদের সাহায্য করুন এবং আমাদের হৃদয়সমূহে আলো ছড়িয়ে দিন যার জন্য সমাধানের পথ সংকুচিত হয়ে গেছে ঘৃণা দ্বারা বিভক্ত হৃদয়সমূহকে মীমাংসা করে দিন এবং হয়তোবা মীমাংসা এক দিন বিরোধীদের আমাদের সাথে এক করে দিবে